আসসালামক রহমতুল আলহামদুলিল্লা রবিলামসালাম আল আশরফিলব্বা ইউলমুরসলিন নবী না মহম্ম ওমন তবহম বলাউদ্দিন আজটব বংলার সুপ্রিয় দর্শক ওষুত আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সুক্রিয়া জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমরা আপনাদের পছন্দনীয় দর্শে হাদিসের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আশা করি দূরের ও কাছের ভাই বোন যেখানে আছেন হাদিসের আলোকে জীবন গড়ার যা আপনার স্বপ্ন আপনার আশা ও আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন করার জন্য थकुन आल्लाबर प्रतिदान सकल के जिन दान करें आल्लाम्मीन बन्धुगण आज आप इतिम्य अपन कालुगुल माराम कितबर ताहारा पवित्रता पर्वर इतिम्ये चार्ट अध्या शेष को फेले हमें आज के आपे पवित्रता সংক্রান্ত যে মসলা মশাইল আমাদের জানা প্রয়োজন সেটি হলো বাবুল মাস আলাল হুফেন মোজার ওপরে মাসে করার অধ্যায় যখন একজন মানুষ উজু কমপ্লিট করার পরে পায়ের মধ্যে মোজা পড়ে ফেলে সেই মোজাটা চামড়ার হোক সেটা রেক্সিনের হোক সেটা সুতি কাপড়ের হোক সেটা ওলেন কাপড়ের হোক যেই ধরনেরই মোজা হোক না কেন এই মোজা যদি পায় পড়ে নাই। তাহলে এই মোজা যখন উজু নষ্ট হয়ে যাবের পরে আবার মোজা খুলে কষ্ট করার প্রয়োজন নেই বরং মহান রব্বুল আলমিন আমাদের প্রতি সহায়ক হয়ে আমাদের প্রতি সরিদয় হয়ে আমাদের প্রতি দয়াময় তিনি মহান রব্বুল আলমিন এই কষ্ট করে মোজা খুলো আর পরও एम सिस्टम चालू ना सहज कर दिलें से मोजार धुम्र डान पैर उपरे डान हाथ भिजे बुलई दिले एवं बाम पैर उपरे बे मुछे दी उजुर का सम्पादन हो जाए कि चमत्कार मोहन रबुल्ला आलमीनर विधान सहजता अल्लाह रबुल्ला आलमीन सहज चान कठिन चान ना दिन मध्य कठिन किस चालू करें नाई বিধান করেন নাই বরং সহজ করে দিয়েছেন এ পর্যায়ে তার প্রসিদ্ধ কিতাবুল মারামের মধ্যে আনিলাম তিনি বলেন্লামের সঙ্গে আমি ছিলাম আর এই ঘটনাটা ছিল তাবুকের যুদ্ধের ফজরের নামাজের সময় তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল সেই যুদ্ধে রাসুল্লাহ সাল্লাম স্বয়ং তিনি সিফাহ সালার ছিলেন যাকে গাজুয়া বলা হয় যে সমস্ত যুদ্ধে রাসুসাম স্বয়ং অংশগ্রহণ করেছেন তাকে বলা হয় গাজুয়া আর যে সমস্ত যুদ্ধে রাসুলসাল্লাম অংশগ্রহণ করেন নাই সাহাবাইকলামদের নেতৃত্বে যুদ্ধ চলেছে সেগুলিকে বলা হয় সারিয়া বা সারায়া আল্লাহ নবী আল সাল্লাসালামে তাবুকের কঠিন এক যুদ্ধ ছিল কঠিন আর অবস্থা রাসুসাল্লামের সাহাবাই ইকলামের পা ফেটে গিয়েছিল দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পায়ে হেঁটে উঠে চড়ে খুব কষ্টে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ফচরের নামাজের সময় আল্লাহর নবী উজু করতেছিলেন মহিরাবিন সোহবা রাজি আল্লাহ তালা আনহো দেখলেন রাসুসাল্লামের উজু শেষ প্রান্তে এবার তিনি পা দুইটি ধৌত করবেন তাই তিনি পাশে দাঁড়িয়েছিলেন চট করে সামনে গিয়ে হাত দুইটে বাড়িয়ে দিয়ে রাসুসাল্লামের পা থেকে তার ওই মোজাগুলি খুলতে চাইলেন আল্লাহর নবী আলসালসাল্লাম যখন সাহাবি মগিরা বিন সাহাবাকে এই মোজাগুলি খোলার জন্যে তাকে দেখলেন তখন তিনি বললেন দা হুমা মোজা খুলিও না রেখে দাও যে অবস্থা পায়ে আছে পরিহিত ওই অবস্থায় থাকতে দাও ফাইন আদ খালতু হুমা কারণ আমি এই মোজা দুইটি প্রবেশ করিয়েছি আমার পায়ে তাহেরা তৈন পবিত্র অবস্থায় অর্থাৎ উজু কমপ্লিট করার পরে এরপরে আমি এই মোজা পড়েছি অতএব এই মোজা খোলার প্রয়োজন নেই বরং আমাদের জন্য তাহলে বোঝা গেলই হাদিসের দ্বারা জাল্লাহ রবাহ আলমিন আমাদের জন্য সহজ করে দিলেন এই মুজা বারবার খোলা পড়া এটা কষ্টকর তাই উপরে ভাত পায়ে ভিজিয়ে ওর ওপরে বলিয়ে দিলে মুছে দিলে মাসে করে দিলে পা আরো একটা পবিত্র অবস্থায় এটাকে প্রবেশ করিয়েছিলেন অর্থাৎ পরিপূর্ণ উজুগ না হওয়ার আগে যদি কেউ মোজা পরে নেয় মোজা পরে নিয়ে যদি ওটা না খুলে মাসে করে তাহলে তা চলবে না বরং শর্ত হলো যে কমপ্লিট উজু করার পরে এরপরে মুজা মোজা পরা থাকলে যদি উজু করার প্রয়োজন হয় উজু নষ্ট হয়ে যাওয়ার পরে তাহলে আর পায়ের মুজা খুলে নেওয়ার প্রয়োজন নেই বরং মাসেহ করে দিলেই যথেষ্ট হয়ে যাবে দিন সহজ কাজী এ শিরু ও এত আশিরু আল্লাহ নবী আহসালাম বলেন সহজ করো কঠিন করো না বাড়ু ওলা এত না মানুষকে সংবাদ দাও দিনের থেকে ভাগিয়ে দিও না এজন্য আমরা বলব শুধুমাত্র মোজার ক্ষেত্রে চলবে আর বাকি চলবে না এমনটা কিন্তু নয় আরো আমাদের সামনে হাদিস হবে যে পা গরম করার জন্যে যে কাপড় বা মোজা বা যা পরতেন তার তারপরে মাসা করেছেন আমরা এরপরে আপনাদের কাছে তুলে ধরবো সে হাদিস এই হাদিসটি বর্ণনা বোখারি এবং মুসলিম করেছেন তাহলে আমাদের কাপড়ের মোজা হোক মোজা উলের মোজা হোক কোনো মোজা আর চামড়ার মোজা হোক মাসে করা চলবে এটা আমাদের দিনের জন্য ষোলো জনাবা রাজি তারা এই মোজার উপরে করার দলিল প্রনা করেছেন বলেন তিনি বলেন যদি চিন্তা নিজেদের রায় নিজেদের মতামতের উপর নির্ভরশীল হতো তাহলে তো মোজার উপরে মাসে না করে নিচে মাসে করাটাই উপযুক্ত হতো কারণ মোজাপড়ে বা সেই যুগে চামড়ার মোজাপড়ে মানুষ ওইটাই দিয়ে হাঁটত অনেক সময় জুতা চড়াই হাঁটত কাজে মানুষ যখন মোজা পড়ে মাটিতে বা কোথাও হাঁটাহাটি করবে নিচ অংশেই তো ময়লা হওয়ার কথা করে পরিষ্কার করা দরকার বন্ধুগণ ছোট্ট একটা বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে ছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুমুল ওর আন শিরোনামে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 জানতে হলে দেখুন উন্মুল কুরান ও ইসলামী আদর্শ প্রতিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স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 श्यो दर्शक श्रोता पूर्वे अपना যে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি যে মোজা কাপড়ের হোক ওলের হোক আর পশমের হোক যা কিছু হোক না কেন আর সেটা চামড়ার হোক মাসে করা যায়জ রয়েছে শরীয়তে মোহাম্মদিতে সেটা সহজ করে দেওয়া হয়েছে এক্ষেত্রে যেন আমরা এর শর্ত আরোপে বাড়াবাড়ি করে আমাদের কষ্ট আমরা টেনে না নিয়ে আসি এরপর যে আরও একটি হাদিস ইমাম ইমনাহ হাজার রহমাতাল্লাহ বর্ণনা করেন বলেন হাসান তিনি বলেন দিন যদি মানুষের চিন্তা নিজেদের রায় নিজেদের মতামতের উপর নির্ভরশীল হত তাহলে তো মোজার উপরে মাসে না করে নিচে মাসে করাটাই উপযুক্ত হত। কারণ মোজাপড়ে বা সেই যুগে চামড়ার মোজাপড়ে মানুষ ওইটাই দিয়ে হাঁটতো অনেক সময় জুতা ছড়ায় হাঁটত কাজে মানুষ যখন মোজাপড়ে মাটিতে বা কোথাও হাঁটাহাঁটি করবে নিজ অংশেই তো ময়লা হওয়ার কথা তাই তো মাসেহ করে পরিষ্কার করা দরকার কিন্তু দিন যেহেতু কাউরি মনো মত নয় যা ইচ্ছা তাই করবে তা নয় কাউরি ইচ্ছে মতো মশলা বানাবে তা নয় কাউরি বিবেক দিয়ে কোনো মশলা নির্ধারণ করবে তা নয় কাউরি মতামতের উপরে দিন নির্ভরশীল নয় বরং দিন পরিপূর্ণ এই দিন মহানব্বুল্লা আলমিনের কাছ থেকে এসেছে এটা পরিপূর্ণ বিস্তারিত এটা সংরক্ষিত এটার মধ্যে রয়েছে সবকিছু আমাদের কাজেই দিন কাউরি মতামতের যদি অনুকূলে হতো মত দিয়ে দিন হতো তালে উপরে মাসে না করে নিচের অংশে মাসা করা উত্তম হতো এরপরে তিনি বলেন তিনি করেছেন আখরাউদ বিসনা হাসান ইমাম হাজার বলেন এ হাদিস আবু দাউদ হাসান সনুদে বর্ণনা করেছেন যা আমলের যোগ্য মনে রাখতে বন্ধুগণ এই হাদিস হয়ে গেল আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে এই হিকমত ওই হিকমত এই কৌশল ওই কৌশল এই ধরনের বর্ণনা করে দিনের মধ্যে কোনো সংযোজন এবং বিয়োজন করার কাউরই কোনো অধিকার নেই বন্ধুগণ এরপরে আমরা নম্বর হাদিসে تجي جاء مجاروره مسكرار سنترت هذه حديث ابن حجر اسكرمه رحمه الله الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يامرنا اذا كنا سفرا ان ننزع تفافنا ثلاثه ايام ولياليهن الا من جنابه من غائط وبول ونوم اخرجه النسائي والترمذي والله অব নখোজাইমা অসাহ সফর আসাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবীতালাম আমাদের মোজা না খুলে ফেলে অর্থাৎ পুজো অবস্থায় যদি কেউ মোজা পরে নেয় তাহলে সফর অবস্থাতে তিন দিন তিন রাত তার এই মোজার উপরে মাসে করা চলবে মিল্লামিন জানা আবা কিন্তু যদি জুনবি কারণ ঘটে যায় এমন হয় যে বীর্যপাত হয়ে যায় সম্মিলন মিলনের কারণে অথবা যে কোনো কারণে যদি নারী হোক পুরুষ হোক তার যদি বীর্যপাত ঘটে এই মুহূর্তে কিন্তু আর তার ওই তিন দিন তিন রাত থাকা যাবে না বরং সেটা খুলে তাকে গোসেল করতে হবে অলা কিনমিন রা এতিন কিন্তু মোজাপর অবস্থায় যদি কেউ পায়খানা করে অবাউলিন প্রসাব করে वह नौमिन घुम जाए एक मोजा खोलार प्रयोजन नहीं तीन दिन तीन रत मोजार पर मसे जाए दिन नम्बर जानते मशार मध्य समय सीमार मध्य जो फरज गोसल हो जाए তাহলে মুজা খুলে তাকে প্রসল করতে হবে আরও জানতে পারলাম যে যে সমস্ত কারণে উজু নষ্ট হয় যেমন পেশা পাইখানা করা বাথরুম টয়লেট করা বা ঘুম যাওয়া এক্ষেত্রে তার উজু নষ্ট হলেও তার ওই মুজা খোলার কোন প্রয়োজন নেই এ হাদিসটি ইমাম নাসাই ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এইখানের শব্দগুলি ইমাম তিরমিজির এবং এই হাদিসটি ইমনি খোজাইমা এবং ইমাম তিরমিজি সহেও বলেছেন অতএব আমরা এই হাদিসের আলোকে আমাদের জন্য সহজ করে দেওয়া হলো সফর অবস্থায় বারবার বার খুলো পরো পানির পানি না থাকতে পারে বারবার খোলা পড়ার জন্য কষ্ট হতে পারে সফরটা কি আল্লাহ নবী আল্লাহলাম বলেছেন সফর তো একটা আজাবের অন্তর্ভুক্ত একটা অংশ কাজে এই আজাবের উপরে যদি আমরা আবার খুলো পরো খুলো পরো আর এক আজাব হয়ে যাবে তাহলে কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ হরবুল আরামিন আমাদের প্রতি সহানুভূতি করে আমাদের মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিসে আলী রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন সময় সীমা বেঁধে দিয়েছেন আর যারা তাদের জন্য একদিন এক রাত সময় নির্ধারণ করে দিয়েছেন এ হাদিসের দ্বারা এবং আগের হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম মোসাফির তিন দিন তিন রাত আর মকিম একদিন এক রাত মাসে করতে পারবে এরপর যে ইমাম আরো বর্ণনা সৌবান হয়েছে তিনি বলেন রসুল্লাহ একটি যুদ্ধের জন্য সেনা দল প্রেরণ করেছিলেন সারিয়া বলা হয় যে যুদ্ধে শাহবাঈকলামের পরিচালনায় কোন একজনের পরিচালনায় যে যুদ্ধ পরিচালিত হতো যে কথা আগে আমরা বলেছি আর বলা হয় যে যুদ্ধে স্বয়ং আল্লাহ হয়ে কায়েদ হয়ে তিনি যেখানে উপস্থিত থাকতেন একটা যুদ্ধের মুজাহিদ দল আল্লাহ নবী প্রেরণ করলেন এ সময় পুরো ঠান্ডা ছিল তাই তাদেরকে নির্দেশ করলেন ফামার আই তারা যেন तेरह माथार पागड़ ऊपर की करे, मसे करे, एड़ा बार बार खोला पर सहज कर दिलेंत्यान अत्यासाहन सखन थखन बरम जार मध्यमे शर गरम ना जाए अर्थात पायर मध्य जेकोधर से कपड़े मोजा दिए गरम करारे मोजा चमड़ार हक ओल हमको जे, जे कि हक যেটা দিয়ে পা গরম করা হয় সেটাই বলা হয় তাসাহ তাহলে এই তাসাহিন যেটা দিয়ে পা গরম হয় তাহলে এখানে তো আল্লাহর নবী আলহিস শুধু মোজা চামড়ার কথা বললেন না বরং যা দিয়ে পা গরম হয় সেটাই বললেন তাই সাহাবা ইকলামকে আল্লাহর নবী আলহিস্লা তাদের পাগড়ির উপরে এবং পায়ের মোজা যে ধরনের হোক না কেন যা দিয়ে পা গরম করা হয় এটা সাধারণ যেকোনো মোজার উপরে মাসে করার তিনি কি করলেন অনুমতি দিলেন হাদিসি প্রমাণ করে যে চামড়ার মুজা ছাড়াও অন্য যেকোনো মুজাতে মাসাহ করা চলবে এ হাদিস আহমাদ আবু দাওদ বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম হাদিস বলেছেন বন্ধুগণ আমরা এ পর্যন্ত বলতেছিলাম যে মোজার উপরে মাসে যেমন চামড়ার জায়জ চামড়ার উপরে ঠিক ভ্যাকসিনের উপরে কাপড়ের উপরে জায়জ এবারে আমরা আরো সামনে আগিয়ে যাই আল্লাহ নবী আহসাল্লাম থেকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ওয়ান উমর রাদিয়াল্লাহু তাআলা মৌকুফান ওয়আনাসিন মারফুয়ান اذا حدكم ولبس خفيه فليمسح عليهما وليسلف فيهما ولا يخلعهما ان شاء إلا من جنابه اخرجه الدرقطني والحاكم وصححه বদেগন এখানে যা আমরা হাদিসটা দেখতে পাচ্ছি সেটা হলো এই আল্লাহর নবী আলাইহিস সালাম থেকে ওমার থেকে হাদিসটি করে অনেবে এরপরে মুজা পড়ে নিবে ফাল আলাই হিমা সেই দুই মুজার উপরে সে মাসে করে খুলে যেন না নেই হিমা এবং তাদের নামাজ করে ওলা এখলাহমা এবং সেটা যেন না খুলে ইনসা সে যদি চায় খুলবে না বরং সেটাকে পরে রাখতে পারবে নামাজ পড়তে পারবে জানাবাত বীরের কারণে তখন কিন্তু তার খুলে তাকে গোসল করতে হবে বন্ধুগণ ইহাদিসারা আমরা জানতে পারলাম উজু করার পরে মুজা পড়লে ওই মোজার উপরে মাসে করা আমাদের জন্য জাহেজ রয়েছে বৈধ রয়েছে খুলে দে অনুমতি দিয়েছেন আর মকিমের জন্য একদিন এক রাত তবে শর্ত হলো যা তথা হারাপ আলাপে পবিত্রতা অর্জন করার পরে অর্থাৎ উজু সম্পূর্ণ করার পরে এরপরে যে কি করবে মোজা পড়বে তার জন্য কি আইয়াম সাহা আলাই হিমা তার উপরিভাগে মাসা করা তিনি জায়েজ করে দিয়েছেন বৈধ করে দিয়েছেন তাদের জন্য লোকসাৎ করে দিয়েছেন বন্ধুগণ এই হাদিসগুলির দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে মোজার উপরে মাসাহ করা দিনের একটা সৌন্দর্য এটা ও যবস্থায় যদি পরে থাকি আমরা তাহলে তারপরে মাসাহ করতে পারব আল্লাহ রবাহ আলামিন আমাদেরকে এই রসুল সা্লামের দেওয়া সুন্দর বিধান সুন্দর নিয়ম কানুন। জানা এবং মানার তিক দান করুন এ পর্বে আমাদের সময় শেষ আবারও দর্শাহের এই অনুষ্ঠান শোনার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার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 थ जा महान आल्ला सकाल सारे जक आरिक बार्ता ধর্মত্ত্বের কোষ্টি পাথর হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইসিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাখাপেক্ষী নেন তার ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন অধ্যয় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লি সাল্লাম বলেছেন সুরাই ই पवित्र कुरान त भाग एक भाग समान